আলহামিল্লাহ নহমদ হু নিলি من يحدي الله فلا مضي الله ومن يدلل فلا حادية له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدا وكل بدات دلالة وكل دلالة في النار أعوذ بالله من الشيطان الواجيم والأصر إن الإنسان لا خسر সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবহানুবহান আমরারে এ ধরনের একটি দিনী মাহফিল আওয়ার এবং বার্তফিক দান করছেন শ্রীমণি বের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা সালাদ এবং সালাম মানবতার মুক্তিযুত সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লি সাল্লামের ওপর আহমদ এবং করুণা বরশিত হোক তাবে মুস্তাহিদিন পর্যন্ত যারাদিনে হকের ওপর পরিচিতের ওপর সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা রাখার ইচ্ছা রাখি আল্লা সুবাহান তালায় তৌফিক দান হর্তা আল্লা সুবাহান তৌফিক কামনা করি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ ধরি আলোচনা শুনছি শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমানের কাছ থেকে শরিক থাকতে হইবো আসেন তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমরা আলোচনা ইবাদত করতাম আল্লাহ আল্লাহর ইবাদতের লোক এখনো শরিক করা যাইব ইলা শরিক করা হয় কিনা না আমরা কিছু আর আল্লাহর ইবাদত করতে গেলে ইবাদতটা সার তরিকা হইব সমাজের তরিকায় বাপদাদার তরিকায় সমাজের তরীকায় করতে আমরা কোনো আপত্তি নাই বাগদাদার তরিকায় কোনো করতে কোনো আপত্তি নাই যদি সমাজের তরীকা বাপদাদার তরিকা রসিলর তরকারে মিলিয়ে যায় আপত্তি আছে সার আপত্তি আছে এত যদি সমাজের তরীকা আমরা যেটা সামাজিকভাবে চলের আমার বাপদাদা থেকে যেটা শিকিয়েছি এটা যদি কোরআন হাদিসের লগে মিলি যায় আপনারা আমার মানতে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু যদি মিলে না তখন কোনটা রাস্তা আর কোনটা সার্তা কারণ আমি আমরা এই প্রোগ্রাম মনে করি না যে বিশাল ওয়াজ মাহিল অন্ত সিজন খালি ওয়াজ মাহিল ওয়াজ মাহিল ইতে আছে আগে থেকে ক্ষমসেনা বাড়ছে কিন্তু মানুষের ইমান আখলাক চরিত্র এটা বাড়েন না কমের তার বোঝা গেল খামে আনার থেকে ঠিক হলো আমরা ওয়াজ মাহফিল বাড়ছে আমরার কিন্তু ওয়াজে খামে আনাজ ক্ষম হইতো কিন্তু খাম হইতো মানুষের ওয়াজ মাহফিল কিছু শিকিয়া তখন ঘন্টার পর ঘন্টা ওয়াজ ওর কিচ্ছা কাহিনী ওর কিন্তু মানুষে কিছু শিকের না আর অথবা শিকার কিছু ফার না অথবা আমরা সাইয়ার না ওয়াজি হলে কই কিন্তু আমরা নিজেরা শিকতাম না তো আমরা মনে করব এই মাহফিল ইলা কোনো মাহফিল না যে খুব ওয়াজ খুব সুন্দর করে ওয়াজ করছেন বা খুব ভালো ওয়াজ আইস কইল কি শিকছো ওয়াজ কইল কিচ্ছু শিকছে না বাড়িতে কিছু লই দিতে বোন নাই আপনি রাজি আসেন তো বাড়িতে লাইতেন তো মুরব্বিয়ান যুবক হল ফর্দার আড়ালে বাড়ি আমার মা বইন হল সবার দৃষ্টি আকর্ষণ কর্ম আমরা ইবাদত করতাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুহান তার লগে আর তরিকা এটা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে তো সব একমত তো এখন যদি এই বক্তব্য যদি কোনো ঠেকা যায় গিয়া তো আপনার তো ওখানে বুঝলা কিন্তু আমরা সমাজের লগে মিলে দেখত যে সমাজও যে আল্লাহর ইবাদতের নামে এমন কিছু চালু আসেনি যেটা আল্লাহর ইবাদত নাই আর তরিকার নামে মোহাম্মদ রসুল্লা সাল্লা তরিকার নামে এমন কিছু জিনিস আসেনি যেটা রসুল্লার তরিকায় নাইখান যদি না মিলে তাহলে আলোচনা অসম্পূর্ণ থাকবো কীটা মনে কর সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানোর সামনে তেলাও খরচি যেন আল্লাহ সুবাহ সময়ের শপথ হইয়া কইরা আল্লাহ সুহান কোরআন করিম বিভিন্ন সময় বিভিন্ন শপথ খাইছেন ওয়াল আর এই আসরর খসম খাইছেন আল্লাহ সুবাহ গুরুত্ব বুঝাইতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের খসম খাইছেন কিন্তু বান্দার মানুষের আল্লাহ সৃষ্টি যারা আছে বান্দা এই বান্দার আল্লাহ সারা অন্য নামে আল্লাহ নামে হচম খাওয়া যাইব না খাওয়াই খাইনি আমরা সমাজনি রসুল সাল্লাই মান হালাফা বেগাই আশ্রাকা যে আল্লাহ সারা নামে শপথ করবো হসম খরব করল এখন আপনি স্কুলের পড়ছিল বই রুফে আতরাখিয়া কইসেন বই রুফে হাত রাখিয়া খুঁজ আর কিতার খসম খাইছেন কিতার খজম কি না হ্যাঁ বাফে খার বুঝাইতে গিয়া ছেলের মাথা দাঁত রাখিয়া খুইসেন আমার ফুয়ার মাথা দাঁত আমার ফুলির মাথা দাঁত রাখিয়া খুঁজার খার খসম আমরা গাঁতর তলে বইয়া সালর তলে হয়নি তলে মাটি বইয়াকে ইটা আছে নি আমার গাঁত আছে আপনাদের গাঁত নাই আছে কি নানা তাহিদ না শির কসদ সাল আমার হাদিস বুঝা গেল যেটা মা বোন ডাকিয়া কইবা যে এই বিষয় আল্লাহ সারা অন্য খসম খাওয়া যাই নাহম্মদ রসুল্লাহামে তার গুরুত্ব বুঝাইতে গিয়া খসম খাইতা রসুল কিতা কাবার রবের খসম খার খসম খাইছেন রব ওই সত্তার সপত যার হাতে আমার এই জিন্দগি খার হজম খাইছেন আল্লাহ হজম খাইছেন তাহলে আমরা হজম খাইলে আল্লাহার নামে হজম খাইম আন্নাইলে নিরবতা নাই হজম খাইলে খার হজম খাইতা আল্লাহ কই আল্লাহ হজম করে খার আন্নাইলে কীটা করবা আপনি হজম খাওয়ার দরকার নাই কিন্তু খজম যদি খাই আপনি বান্দর হজম খাই যদি আপনি যদি মরা খাটো মরা খাটো হয় না আগে তো জানতে হইবো শির্ক আপনি জানেন যে আমি শির করতাম না কিন্তু শির্ক জানেন না শির না জানলে আপনি শিরকর মা বুঝতে পারে শিখ সম্পর্কে লাগি করবার লাগে না বাঁচবার লাগে এবং শপথ খাইয়া খাইয়া কইরা যে সমস্ত মানুষ ক্ষতির মাঝে আছে আল্লাহ কথা কি বলিব আল্লাহরা ইন আল ইনসান আল্লাহ নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে মানুষ ক্ষতির মাঝে আল্লাহ যখন ক্ষতির মাঝে কইসেন তাহলে তারা চালা যে যারা ইমান আনছে আর সত্যর ঠিক আছে আর সত্যরূপে দৈর্য ধারণ করছে ইল্লা আহ মানু ও কিছু সময় আপনাদের সামনে আলোচনা করছেন যে ইমানদার মানুষইলে ক্ষতিতে কি বাঁচিয়া থাকে খারা আছে আপনি আমিনা ইন যারা আছে সব ইমানদার নি আলহামদুল্লাহ আমরা ইমানদার কিন্তু ইমান এনে সব সবর আছেনি। আছে নি নামাজ পড়তে পারে সবর নাই নাই কে নাই যে অজুবঙ্গের যে কারণ আছে মাগনি বসে আপনি অজু খসলা এসে নামাজ আবার অজু রজু কিয় লাগবো যে অজুবঙ্গের যে কারণ আছে ও কারণটা গঠিক গেছে আপনার মাঝে এর দায় আপনারা আবার অজু করা লাগবো এখন আপনি আমি কিতা ইকটা শিখছি যে আপনার যে ইমান আনছি আমান্তু বিল্লাহি ও মালাইকাতি হি ও কুতুবিহি ও রসুলি হি ওলিও মিলা খরি ওলকাদি খাইরী সারি হয়েছে ইমান আনছি এই ইমান আনার ফরে ইমান বাঙ্গার কোন বিষয় আছে নি ইমান নষ্টকারী কোনো বিষয় আছে নি ইমাননি অজু নষ্ট হয় ইমান নষ্ট হয়নি একগ্রহ করে জি হয় আর একগ্রহ করে জি না ডোকা নাম্বার ওয়ান তরিকা ইয়ে বি ঠিক ও বি ঠিক কিন্তু দুটা ঠিক হইতে পারে না একসাথে ইমান হইতে পারে না অজুভঙ্গের জেলা কারণ আছে এক অজু দিয়ে আপনি একসাথে নামাজ না কেউ যায় সে অজুবঙ্গর কারণ আছে ঘুমাই গেলে অজু জায়গা টয়লেট করলে ওজু জায়গা পেশাব করলে ওজু জায়গা কেন জান কিন্তু ইমান তো কারণ আছে আপনি আমি ইমান আনছি আর ইমানটারে যদি বঙ্গর বিষয় করে যায়। সীরকর সাথে যদি মিশ্রন হয়ে যায় তাহলে ইমান তাকবো আল্লাহ সুবাহি অধিকাংশ লোক ইমান আনার ফলেও তারা শিরকর সাথে জড়িত মুসিকর সাথে জড়িত হয়ে গেলে তার কী ইমান নষ্ট হয়ে যায় এবং আল্লাহ সুবাহ যারা সীরক করব তার আল্লাহ মা ফরিতায় خالی معف کر دینا گنا کر گنہ کرف پائے যেমন আপনি আজকাল বুঝার লাগে সহজ হয়েছে যে আপনার একটা বাংলালিং এক সময় আছিল এখন বন্ধ করে রাখি দিছে। এখন অফার পুরানা বাংলালিং একশো টাকা ঢুকায় তাহলে কীবন্ধি যদি আপনি চালু করেন তাহলে কীব একশো টাকা দুইশ টাকা পাব এখন যেগুলার চালাই রাখেন একশো টাকা ঢুকলে দুইশো টাকা পাইবান যে বন্ধ করছে তারটা চালু করলে আল্লাহ সুবাহ চোদ্দশো বছর আগে মোহাম্মদ রুসিল্লাই হয়েছেন আর আল্লা সুবানো আসমান জমিন সৃষ্টির লেকে রাখছেন যে যারা নিজেদের উপরে জুলুম করছে যারা অন্যায় করছে যারা শীর্ষের সাথে জড়িত হয়ে গেছে যারা কবিরা গুণার সাথে জড়িত হয়ে গেছে যারা সগীরা গুণার সাথে জড়িত হয়ে গেছে বিভিন্ন ফাফ কাজে জড়িত হয়ে গেছে তারা যদি থা করে থা করা মানিকা থবা করা মানিয়েলিয়া হুজুরের ফাগলির ধরিয়া সবে থা করতে হলানি আছে কিনা না হুজুরের আবা করা লাগে কিনা না লাগাত মনে আমার ছোটবেলা আমি ছোটবেলা যখন আমার দাদা আস দাদার বাই একজন আসা ছোট ভাই তো তান যখন সাক মহৎলের তখন হঠাৎ করি দেখি মনে হয় মৃত্যু গেছে বালা ওলা পরিচ্ছন্ন আম্মা আমার এই আত্মীয় জন বইয়া খান্দি সব গেছেন কে হুজুর ইয়া ঢুকছে হুজুর এখন তবা করাইলাতে মহোৎসলের আর হুজুরাই এখন তবা তবা খামিয়ে আপনি নিজের মাঝে অনুশোচনা হওয়া যে আমি একটা ভুলছি আহ্লাহি একটু করে মনে হয়েছে যে ভাই না আল্লাহ তোমার কাছে মাফ একটা অন্যায় করলি একটু করে আসর নামাজ ফড়ছি না গেছে আয় আল্লাহ তুমি মাফ দিও আচ্ছা আমি আসর নামাজ ফড়িয়া আবার ওটা নাম তবা করে আর আমরা থবা কর তৈরি হুজুর লাগে থবা করতেইলে ফাগনিল লাগে ফাগর লাগালেও এটা নাই ভিতরে মরু যাইবা আর তবা করার চান্স পাইবা নেই তাহলে রসুদ সাল্লা তরিক আপনার নামের অনুশোচনা যখন আইব আপনার নামের মাঝে এই যখন যে এটা অন্যায় খরিছি এটা খরিয়া যখন আমরা ফিরিয়া আসলামর খাত কোরআন হাদিসের খাসাত তখন ওই লগি অগিয়া তবা আর তবা করলে কীটা হয় তবা করলে ফিষনের গুনা মাফ হয় সভা হলে কীতা হয় ফিষনের গুনা মাফ হয় ওই যে বন্ধ সিম চালু করলে যে না যে আল্লাহ সুহানা দেওয়া আল্লাহ যে গুণা যে কিতা হয়ে যাব বনা সইয়া অকুন সহাবে পরিণত হয়ে জীব আর আল্লাহ ফসন্দ করেন তো আমরা যেন হতাশ বা নিরাশ না হই মানুষের হাতে যদি আল্লাহ উদ্ধার উদ্ধার না করেন তাহলে উদ্ধার খারী খেয়ে সম্মানিত উপস্থিতি আপনার যে কথা খোয়াতেসলাম যে ইমান কিতা হয় ইমান নষ্ট হয় কিতা সিরকে একটা শির খাম যে বেশ অবস্থা বেশ বালা নাই শীত রায় সম্মানিত উপস্থিতি আমরা একটা শির্কর কথা খুঁজছেন আগে আলোচনা করছেন অনেক হয়েছেন গীতা জানি আহ আছে আপনি তো এলাকাত অনেক মানুষ আছে যার ঘর সাল ঠিকমতো নাই আছে কিনা না সোনার সাল বা তিন ফাতলা তিন লাগাইছে বার সানি দিত করিয়া ফাতলা টিন লগাইছে অন্য মানুষে দেখছনি বা টিন লগাইছে কিন্তু বেটায়গাইছে খান এখানে ওই ফুটাও যায় না দুই দিন মেঘ কাইলে টপ টাই ফানি ভরা আছে কিনা না এলা আমার গ্রাম আসেন তারা বিল্ডিং বানাই আপনার এলাকাতে দরছেন সে মুকাম দেখানিতে না মরা তান বিল্ডিং দরকার আছে তান খবর আছে তার নিজেরও খবর নাই মালাকুল মহে দর্শন তাই খবর খবর গিয়ে আসলে তান অবস্থা কিছু আমরা খুঁজতামি তো এন্ডিং কেন এন বাতিল লাগে এখানে কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি মসজিদও বাতি দিবার মানুষ নাই খবরও বাতি দেওয়ার মানুষের অভাব নাই আছে কিনা না এগুলার লগে যারা স্বিত জড়িত এরা বুকা মানুষ জীবিত মামাপুর গিয়ে তার বৌ বাচ্চারে খাওয়া হইলো রসদালামে কৈছেন তোমাদের সংসারের তোলে যে পয়সা খরচ করে সাথে তুমি যদি গরিব মঞ্চের দেটা সহি না আমরা তো কই যে সবটাই বেশি সহাবলাম আমরা দিলে আর আপনার মনে করবা যে আমি দূর দুরুত করলে আমার আত্মীয় তো সুরা ফাতে মতো জানে না কিভাবে না আপনার হুজুরে ভার করিল আপনার পরীক্ষা আরামাজারজনে ভরলো আপনার রাখলি আমরা তো শুধু ওই যায় নামাজ দেখা গেল তাই নামাজ না হিসাব করিয়া রোজার ফিদিয়া খাওয়াইত আমরা কাপফারা কাপফারা নাই বুল এটা নাম হইলে ফিদিয়া যদি আপনি রোজা রাখতে পারেন না তাহলে মিসকিনটা খাওয়া আমরা দেখো আপনি ওই যখন রুম বাঁচতে অবস্থা শেষ আমলার অবস্থা যেটা তো কোনটা দরতা কোন তো কোনটা দরতা কাপড় সহ করে তার রোজা বাঙ্গে তাহলে সে তারে গিতা করতে হইব তার কাফারা দিতে হইব রোজার বদলে আর ষাটটা রোজা রাখতে হইব যদি ষাটটা রোজা রাখতে পারে তাহলে সে কাপড়া আর নর্মালি যদি কিনা হয় অসুস্থতার কারণে যদি কিনা করে না তাহলে সে কিতা করতে ফি দিয়া দিতো আমরা আর জন রোজা রাখাইলে এখন একজনে আপনে রাখাইলে আর জন আপনার মার রোজা আর জন রাখাইলা হে রোজা গেল সারটা আপনি রাখাইলা হ্যাঁটা গেল আমার সাহাবি হলে কিতা করতা তারা মিসকিনে এক বেলা খানি দিতা অথবা কিতা করতা জন মিসকিন ফলে ত্রিশ জন মিসকিনে আনি একটা খাবার লিখা তাহলে এটা ফি দিয়া দিতেইব তা আমরার দেশ কিতা নামাজও কিতা আছে মাল দিলে নামাজও ফাড়ি দেওয়া যায় কাফারা দিয়া কিন্তু নামাজের যে কাপফারা দিতে কোরআনার দেশে থাকতেইবানি একটু আগে কইন যে ইবাদত করতাম খার আল্লাহর আর তরিকা হইতো খার মোহাম্মদ রসুল্লা সাল্লা তরিকা হইতইব তো মুহাম্মদ রসুল্লাহ তরিকা থাকতেইবানি যে নামাজ না পড়লে ফয়সা দিয়া নামাজ মাফ হওয়া যায় কিনা না থাকতে হইব কিনা না আপনি যার হায়াত পর্যন্ত আপনি সচেতন হইতে হইব আপনি বাঁচতে হইলে জানতে হইব আল্লাহ সুবাহ দান্কা সম্মানিত উপস্থিতি তা আমরা যে কথা যে ইবাদষ্ট হয়ে যায় শিরকর কারণে ইমান দ্বিতীয় যে শর্তটা আল্লাহ সুবাহ যে দ্বারা ক্ষতিতে যারা নেক যারা করে আহসান আমল করে আল্লাহ সুবাহা কোরআন করিম অন্য আয়াতর নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক কষ্ট করে আমল করব আর তারপরে তালাকি তাঁরা জাহান্ন আমল করিয়া যান কোন জায়গা আমল করলে জান্নাত আল্লা কোরআন যারা আমল করব তারা জাহান্ন আর আল্লাহ সুবান কোরআন যারা নেল করব তারা জান্নাতো খালি আমল করলে খানো যাইব আর নেক আমল করলে যাইব জান্নাতো তাহলে আমল আর নেওয়া দরকার কিনা না আল্লাহ সুবানি নজুলা যারা ইমান এবং তারা আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবা আর আল্লাহ অন্য যারা আমল করছে অনেক কষ্ট করে আমল করছে তারপরে হে কি জানো খাম করলে ফসা পাওয়া যায় ফসা পাওয়া যায় কিনা না খামলা আনিয়া যদি খাম করা ফসা পাইবা কিনা না হেতে কিছু কিছুই তার এখন আপনি একজন আনছেন আনিয়া কেন যে আপনার খাজ করবার লাগিয়া আপনি খাজ করবার লাগে তার জমিনও লাগাইছেন লাগাইয়া কইছেন যে ও জমিন ও টুকরা হা এটা শৈলিও গেছেন আপনি সড়কর বাজার আইয়া দেখছেন যে দুই তিন টুকরা চলিছে বেশি করছে না কম করছে বেশিও করছে আপনি খুশি নি তার বেশি কামরি আপনি কীছেন একটু বাইন কে এখন দেখলাম আপনি খুশি না বেজার খেলে বেজার খাম খুম করছে না বেশি করছে গাম খম না বেশি জড়ছে পরিশ্রম কম হয়েছে না বেশি হয়েছে আপনি বেজারখানে আপনার কথা হে করছে তার মতে হিসেছে আল্লা সুবানি মাইকানো হইরা যারা আমল হরবো তাহলে তার আমলটা হইব তার বুজুর্গানের দিনের মন মতো তার সমাজ তার বাপদাদার মন মতো আমল হইতে হইব মোহাম্মদ রসুল্লাহিস তরিকায় সমাজের তরিকা নাই বুজুরগানের দিনের তরিকা নাই খার তরিকা হইতে হইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তরিকা যদি হয় তখনও আল্লাহ সুবাহালায়াত দিবা আপনি অনেক আমল করলাম নামাজ আমরা এশান নামাজ পড়তাম অনেক কষ্ট করি এখন অত আগ বই রয়েছি এশান নামাজ হুঁজি করলাম হুজরেও যখন শুরু করলাম হুজুর আসকি তো অনেক ওয়াজ হুঁচি হুঞ্চি বেশি বেশি করে আমল করলে বেশি চাবো আসকি এশান নামাজটা আপনি ছয়টা হাত ফড়াই দিবা ফরস ঠিক হইব কি না হেন এটা নিয়ম নাই নিয়ম মতো করতে তাহলে আল্লাহ সুবাহান্লাহরা যে সারা ক্ষতিতে কি বাঁচবো সময়ের শপথ করে তারা ইমান করছে না যারা করবো তার আল্লাহ সুবাহ যে অনেক অসংখ্য জায়গা কইছেন আল্লাহ সুবাহ যারা ইমা এই আতিউল্লাহ আতিউ রসুল আল্লাহর আনুগত্য করল এবং রসুলের আনুগত্য করলো আল্লাহ সুবাহ কৈছেন যে তারা মিয়া তারা সফলতা গোলাপগঞ্জের বারো কোটি গ্রাম আমার বাড়ি তরিকা দরক্ষা তাহলে আপনার স্বার্থ প্রতি কথা কইবার লাগেন কইতাম যদি আপনারিত সব তরিকা বাদ দিয়া ও টিপু চৌধুরীর তরিকা দরক্ষা তাহলে আপনার কইতা এই না স্বার্থ লাগিয়া অল্লাহি আমরা আখারাতের কল্যাণ চাই তাহলে আমাদেরকে তরিকা দর্তইব মহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা আর মুহাম্মদুর রসুল্লা সাল্লা তরিকা আগে কিন্তু আপনার কইসলাম সমাজের লগে যদি মিলি যায় বাপদাদার লগে যদি মিলি যায় বুঝুর গানের দিনে আছে না মিলে তাহলে কিতা করতে যদি খেটটা না মিলে তাহলে মোহাম্মদ রসল্লাহামের তরিকার ফিরে আমরা টিকিয়া থাকতে ওইবাইলে কিতা হইব আপনার আখেরাত বরবাদ হয়ে যাব আপনার দুনিয়াও বরবাদ হইব আখেরাতও বরবাদ হইব সম্মানিত উপস্থিতি ওয়াশ খালি খুঁজত আমল ও আমল করা আছে না তো বাড়িতে তো গিয়া আপনি ঢুকি দিয়া অমুক আসে নি তুমি দরজা কুলাও বা আরোজনের বাড়িতে গিয়ে আপনি দরজা কোল্লা দেখলে দূরত্ব ঢুকি গেলা তো সুসল্লাই তরিকা হইল গিয়া আল্লাহ ফিরত আইসি তারপরে গিয়া রসুদাহাম আল্লাহর নাম নিয়া গরবার আমরা আল্লাহর নাম নিয়ার গর ঢুকি সালাম দিয়া গরি কেটে লাভ হইব গর কিয়া ঢুকতেই সালাম খরিয়া এখন আজকে কিয়া যদি সালাম ধরে ইয়ালে কই ওয়াঝুনিয়া বুঝছি হুজুর হয়ে গেছ হেয়া বিও বা মুসকি মুসকি আসিবা তাহলে করতকে আপনার নয়া স্টাইলের প্যান্ট আইসে নয়া স্টাইলর শার্ট আইস আপনি নয়া যখন পিঁধেছে নৈয়া আসিস কদিন বাদে দেখা গেছে সত্যি কিনা না তাহলে আমরা রসুল সাল্লাই গরো ঢুকতে সময় কীতা কইসেন আল্লাহর নাম নিয়া গরো ঢুকতে হইব সালাম করিয়া গরু ঢুকতে হইব তাহলে আমরা কি ফার্ম সালাম করিয়া ডুকতে মাশাল সুন্দর জবাব দিছেন এক হাত তুলবার করলে দুই হাত তুলি দেন কিন্তু আমরা এসে দেখা যায় আমল নাই আমি হাত তুলবার যে ওয়াজ শুনলাম আপনি যদি বা দেখা যাব তারপরে দেখা যাইব আপনার ছেলেও আইয়া ঢুকতে সালামদের আপনার বিবিও আপনার সালামদের আরবও গেলে দেখা আর আমি হইতামনি তোমার কি মহব্বত সৃষ্টি হইকুল্লাহ তখন নসুল ইসলাম তুমি বেশি বেশি করে সালামর চর্চা করব এখন আমরা বেশি সালামর চর্চা ইলেকশন আইলে। হয় বেশি সালামর চর্চা চেয়ারম্যান দেখলে হয় বেশি সালামর চর্চা হইলে হুজুরে দেখলেও হয় আমরা নিজেরাই সালাম দিতে হইব আমি যে আমার বউরে সালাম দিতে হইব বৌয়ে আমার সালাম দিতে হইব আমি আমার সন্তানের সালাম দিতে হই সন্তানের আমার সালাম দিতে হইব এটা আপনাদের সমাজের চর্চা নাই আসে খালি ঈদের দিন হাসা কিনা না ঈদের দিন আসে তাও অনেক জায়গায় গিয়া আসলে সালাম ওইলে গিয়া হিন্দুদের সিস্টেমে জান এলাকাত কি তা আসে ও ফাউরতালিদি সালাম আমরা কিলা করতাম তুমি দেখা সালাম দিবাই তাহলে সালাম আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল চর্চা আছে নি আল্লাহ সুবান আল্লাহ আর গরমে আর কিছু ফায়দা আছে গোর আমরা অনেক জিন শান তার প্রভাব আছে কিনা না বাচ্চাদের উপরে ধরি এটা সমস্যা আছে কিনা না ইটা আটকাইবার লাগে আমরা তাবিজ তুবিজালে আটকাইয়ে রাখছি গড় বান্ধিছি তারপরে শরীর বান্ধিছি গর শরীর তাবিজ দিয়া বাড়ি বান্ধিছি আছে কিনা না হ্যাঁ রসুল সাল্লাইরুল গালির কুণাতে গাড়িয়া দিন আছে কিনা না শরীরও আবার এগো আছে এগুলা গাইলে শরীর আবার ঠিক থাকে আছে কি না এটা রসুলের তরিকা নাই রসুলের তরিকাগিয়া রসুলের তরিকা জানা জানতে চাইনি রসুলোর রসুনের তরিকা হইল গিয়া যে সালাম গর গিয়া ডুকতে তাহলে কি ধর এগর শৈতান যে ঘর সালাম দিয়া শৈতান তাকে না রসুন চলাইছেন আমাকে যদি আপনি বিশমিল্লা কইয়া খাইন তাহলে কি ধরব শৈতানের লগয়া খাইতনায় বিসমিল্লা চালা আমি যত দিন খাইছি খেয়ে খাইছেগা খেয়া খাইছে শৈতানে খাইছে বিশমিল্লা কইয়া রসুদ বন্ধ কুলত পারে না তাহলে গোড়াকে বার করি তাহলে দরজা লাগাইতে সালাম করিয়া ডুবতে হইব বি যারা বিস্মিল্লা খায় আর বিশমিল্লা দরজা বন্ধ করে শেতানের কারও ব্যবস্থা হইলো না থাকারও ব্যবস্থা হইলো না বাঘে তাহলে আসে আমরা আমরা এই এই সিস্টেম আসি আমরা ইসলামর সিস্টেম ফিরিয়া হইতে ইসলামের সিস্টেমে ফিরিয়ে রসুল ইসলাম কেন সূরা তেল করা হয় এগর শৈতাম থাকে না রসালামে যে আপনি যখন আমি যখন ঘুমাই আমি সংক্ষিপ্তভাবে শেষ করে যে আমরা আপনি যখন গুমাই শরীর বন্ধ করিয়া গুমাইতাম শরীর বন্ধ তরীক শরীর বন্ধর তরিকিয়া যে আপনি যখন ঘুমাইবা গুমানির সময় সূরা একলা ফালাক নাচ কুলফু আল্লাহিন সম্ভব হয় তাহলে তালিকায় করতে গেলে আপনার প্রত্যেক দিন আমল করা লাগে আর সমাজের তালিকায় অন্য গেলে আপনার কি করা লাগতো না ডেইলি আমল করা লাগত না একটা লট খাইলেও হয়ে যাব একটা বান্ধিলেও আপনার আর কিছু করা লাগতো না আল্লাহ সুবাহ আমরা রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করার মাঝে আল্লাহ সুবাহ যারা ইমান আনবো এবং নেক আমল করবো এবং সত্য কথা কইব সত্য কথা অনেক সময় কঠিন লাগে কষ্ট লাগে হয়তো আমার কথা আপনি কষ্ট পাইতে পারেন কিন্তু আমি সত্য কথা চেষ্টা করছি সত্য কথা কইলে কষ্টের পরিস্থিতি হইব তখন কীতা করতে হইব ধৈর্য ধারণ করতে হইব আল্লাহ সুবানও আমরা যারা জীবিত আসি তারা সিরক থাকি বাঁচিয়া থাকার তৌফিক দান হরক্ষা বেদাত থাকি বাঁচিয়া থাকার তৌফিক দান হরক্ষা তাহিদের প্রতিষ্ঠার সূন্যদের প্রতিষ্ঠার হকের তরিকারে আক্রিয়া দইয়ার তৌফিক দান হরক্ষা যারা এই আয়োজনে বিভিন্ন ভাবে সহযোগিতা আমরা প্রত্যেকের আয়োজনে অসুস্থ আছেন আল্লাহ তারা তার সুস্থতা দান করো আমরা যারা অভাবই আছে আল্লাহ তুমি অভাবই দূর করে দাও আহ আমরা ঋণগস্ত আছি তুমি আমরা ঋণ মুক্ত করিও আয়লা আমরা শোধ মুক্তিও আয়াল্লাহ আমরা ঋণ মুক্তিও আমরা অসুস্থতা দূর امرا شفا دان خورو آئے اللہ امراض تیسے جن بندو بندو ذرا مراقش انتر رہا معاف خوری دو جننت فردوس سیب خورو وآخی دوانا دو الحمدللہ رب العالمین سبحانک اللہ وآبحمدکا اشہدو اللہ الہی لانتا استغفر کا عطب علیک